আব্দুল্লাহ হিবনু উমার রাজিয়াল্লাহ তাল হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা এসব আজাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রুন্দনরত অবস্থায় ব্যতীত প্রবেশ করবে না কান্না না আসলে সেখানে প্রবেশ করো যেন তাদের উপর যা আপত্তিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে